बल आलमी हाथ्लाहारल्ला पायर कथा साफात गुल मानुषर मत सृष्टिजगत मत ना कल्पना परिचय सबको सबकेंवण शक्ति दृष्टिशक्ति বিরাজমান একেবারে মাটির পর্যন্ত বলা কিছু চিন্তা করা অসম্ভব ব্যাপারে আসমান জমিনের সকল গোপনীয় বান্ডারের সাবিকাটি সেই আল্লাহ সালার হাতে সুহার এটা যুগে যুগে মুর্শিকেরা বিশ্বাস করত। যে আল্লাহ বিশাল গোপনীয় দন ভান্ডার আছে গায়েবের ভান্ডার আছে তো ওই ভান্ডার থেকে মানে আল্লাহ পাক সব সাবি রাখেন নাই একটা দুইটা সাবি নবির আসলদেরকে দিয়ে দেন আবার একটা দুটা ছাবি ওই পৃথিবীর যায় সেগুলা একটু খুলে আমাদেরকে নিয়ে আসতে পারে না এমনি দেখলাম যে কত অলৌকিক বিষয় আসমানের উপরে কি হইতেছে সেই খবর দিতে পারে জমিনের ভিতরে জমিনের নিচে কি হইতেছে সেগুলোর খবর দিতে পারে কিন্তু আমাদের চোখের সামনে একটা বিমান যদি খুঁজতে খুঁজতে পারে যার লাশ আমরা খুঁজে পাই না সেগুলার একটা সন্ধান দিতে পারে না এমনি তারা আসমানোর উপরে পর্যন্ত অনেক দূরের দূরের খবরও দিয়ে দেয় এগুলো একটা ভ্রান্ত বিশ্বাস ছিল সেই বিশ্বাস ছিল যে গায়েবের বান্দার একটা দুটা সাবি আল্লাহ এজন্য তারা দেখবেন অনেক মুশ্রেক আছে যারা নবিরাসুল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আসমান জমিনের গায়েবের বিষয় আল্লাহ সুবান ছাড়া আর কেউ জানে না আমি কোন গায়েব জানি না এরকম স্পষ্ট আয়াত দিয়ে ঘোষণা দেওয়ার পরেও কিছু মানুষ বিশ্বাস করে যে নবীরা গায়েব জানে তো এই মুর্শিকরা এরকম বিশ্বাস করতো যে গায়েবের একটা দুটা সাবি রাসুলের কাছে মানে যত সাবি আছে কোন বান্ডার তো কারো কাছে নাই ওই বান্ডারের কোনো সাবিও নাই এজন্য দেখবেন অনেক দরবারের নাম আছে বান্দার অনেক অনেক দরবার দেখেন বান্ডার মানে নাম গুলা ওখান থেকে আসছে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বারবার বলতেছেন লাহু মাকালিদ উ আসমান এবং জমিনের যত বান্ডার আছে সমস্ত বান্ডারের ছাবি কাটি একমাত্র আল্লাহর হাতে লাহু মানে শুধুমাত্র আল্লাহ হাতে